TV Bangla বাংলা মানবতার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 জাকাত বিধিবদ্ধ হয়েছে দারিদ্র দূরীকরণ ও ইসলামী সংগ্রাম চিরন্তন রাখার মতো মহান উদ্দেশ্য সাধন করার জন্য জাকাতের হকদারকে আল্লাহ তার বর্ণনা দিয়ে সুরাত ষাট নম্বর আয়াতে বলেছেন ইন্নামা সদাকাতের হকদার হল ফকিররা ফকির কাকে বলে যার খাওয়ার মতো কিছুই নেই না সকালে খাবারে আছে না দুপুরের না রাত্রের ওয়াল মাসা কি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 সেই ক্ষেত্রে আপনি জাকাত থেকে তার মনকে ইসলামের দিকে বেশি আকৃষ্ট করার জন্য জাকাত দিতে পারেন বেনামাজিকে জাকাত দেওয়া যায় না যায়জ আগে বলেন বোমাজি কাফের না কাফের না যদি বলেন কাফের তাহলে জাকাত দেওয়া যায়জ না অথবা একে আকৃষ্ট করার জন্য জাকাত দিতে পারে। দেখো তুমি চাইতে এসেছো অথবা চাইতে না এসেছ দেখো তুমি নামাজ পড়ো না কিন্তু আমি তোমাকে দিচ্ছি কিন্তু নামাজ পড়ো তো আরও বেশি করে দেবো তাই না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 এত টাকা আপনাকে আছে যদি ক্ষমতা না থাকে তাহলে তিন লক্ষ রিয়াল লাগবে তিন লক্ষ টাকা না রিয়াল সেই ক্ষেত্রে আপনি অর্থদণ্ডে পড়েছে অতএব আপনাকে জাকাত থেকে সাহায্য করা যাবে আল্লাহর রাস্তায় জাকাত এখানে আল্লাহর রাস্তায় বলতে জেহাদ বলা হয়েছে জেহাদ বলতে এখানে আল্লাহ আমি উল্লেখ করেছেন এই বিষয়ে ওলামাদের আছে কোন ওলামা বলছেন যে ফি সাবিল্লার মধ্যে ইলমি পথ এই ইম চর্চা রাখার পথ যেখানে ইসলামী সরকার আছে সমস্যা নেই যেমন সৌদি আরব সেখানে সরকারই সব বহন করছে এমনকি ইমামের বেতনও বহন করে কে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 ইসলামকে মজবুত করার জন্য যেমন জেহাদে জাকাত দেওয়া হবে তেমনি এটাও এক প্রকার ইলমি ইলমি এই জেহাদিহাদিহাদ প্রতিষ্ঠা করার জন্য জাকাত ব্যয় করা যাবে এই এই কথা কথা ওলামাদের ফতোয়া আছে। এবং আমি আমার ও খায়রাত বইয়ে লিখেছি হাওয়ালাসহ কে ওলামা বলেছেন আছে বৈধ আছে মধ্যে ফি সাবিল মধ্যে সাবিল মানে হচ্ছে মুসাফের আপনি বড়লোক মানুষ বড়লোক হলে কি হবে বোম্বাই এলেন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 অপাত্রে জাকাত দিলে জাকাত আদায় হবে না কোনো কাফেরকে জাকাত দিলে আদায় হবে না তবে কাফেরকে টাকা দেওয়া যাবে না যাবে না দান দেওয়া যাবে না যাবে না দান দেওয়া যাবে নফল সাজকা আপনি করেন মানবিক খাতিরে তাকে আপনি টাকা দেন কিন্তু আল্লাহর হক না কারণ সে আল্লাহর প্রতি কাফের আ সে হক সে পাবে না তাকে দিলে জাকাত আদায় হবে না এই জন্য বড়লোক মানুষ বড়ো লোককে জাকাত দিলে আদায় হবে না কিন্তু এই বড় লোক যে বাড়িতে এখন বোম্বাই এসে বিদেশে এসে গরিব হয়ে গেছে তাকে জাকাত দেওয়া যাবে বিদেশে গিয়ে অনেক মানুষ নিঃস হয়ে যায় দেউলিয়া হয়ে যায় বিদেশে গেছে বিদেশে গিয়ে এমন অবস্থায় পড়েছে যে তার সমস্ত টাকা নষ্ট হয়ে গেছে তখন তাকে জাকাত দেওয়া যাবে ইবনেসাবিন এই যে আট প্রকার লোকের কথা বলা হলো এদের জন্য জাকাত খাওয়া যায় আর তার মানেই হলো বাকি লোকেদের জন্য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 মহানবী সাল আসলামের বংশধর আল্লাহ যদি তাহলে তার জন্য জাকাত খাওয়া হারাম তাই না বানী হাসেম আলী আকিল জাফর আব্বাস হারেসের বংশধরের জন্য জাকাতের মাল বৈধ নয় অথেব যে ব্যক্তি নিজেকে নবী সোয়া বংশধর বলে দাবি করে তার জন্য ওসর জাকাতের মাল খাওয়া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 যে কোন একটা পথ বেছে না ধনী ব্যক্তির জন্য যে অভাবী নয় তার জন্য জায়েজ নয় ওলা যে উপার্জনশীল সক্ষম ব্যক্তি কর্মট ব্যক্তি তার জন্য জাকাতের মাল খাওয়া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 आलोचित होलुमुलर आन, आन हो शुरोन कुरान भो भावे बुझार जन्म की ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আজ রাত সাড়ে আটটায় সকালে ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেলিমিনেট মিসকট রিলিজন get enlightened witness in a battle of words dekhun sammuk samore pratiryo shpotibar rat 9 tay apuno samprochar shokal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 তবে কাফেরকে টাকা দেওয়া যাবে না দান দেওয়া যাবে না যাবে। দান দেওয়া নফল আপনি করেন মানবিক খাতিরে তাকে আপনি টাকা দেন কিন্তু আল্লাহর হক না কারণ সে প্রতি কাফের সে সে হক পাবে না। তাকে দিলে জাকাত আদায় হবে না এই জন্য বড়লোক মানুষ বড়লোককে জাকাত দিলে আদায় হবে না কিন্তু এই বড়ো লোক যে বাড়িতে এখন বোম্বাই এসে বিদেশে এসে গরিব হয়ে গেছে তাকে জাকাত দেওয়া যাবে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 কোনো এক প্রকারের অন্তর্ভুক্ত নয় তার জন্য কোন খাওয়া বৈধ নয় মহানবী আসলামের বংশধর আল্লাহর নবীর বংশধর অনেকে বলে আমি আওলাদ দাবি করে না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 অথবা ইচ্ছা করলে প্রাপ্ত হতে পারে ইচ্ছা করলে কাজ করলে সে বেতন পেতে পারে এমন উপার্জনশীল সক্ষম ব্যক্তির জন্য জাকাতের মাল বৈধ নয় হাট্টা গোট্টা চেহারা নিয়ে হাত পেতে খেতে চায় অনেক মানুষে মসজিদে নামাজের পর দেখবেন সালাম ফিরে উঠে গেল আমি এই আমি ওই আমার অভাব উপার্জন করো যেকোনো একটা পথ বেছে নাও তা করে মানুষের দরজা দরজায় জাকাচ্ছে খাচ্ছ এটা তোমার জন্য জায়জ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহিল্লু সাদাকাতু লিগানি সাদাকা যাকাত কোনো ধনী ব্যক্তির জন্য যে অভাবী নয় তার জন্য জায়েজ নয় ওয়ালা আযিমির রাতিন সাওয়াদ যে উপার্জনশীল সক্ষম ব্যক্তি কর্মট ব্যক্তি তার জন্য যাকাতের মাল খাওয়া বৈধ নয় যাকাত খাওয়া উপায় থাকতে মানে কে নিরুপায় সে বুঝবে তার আল্লাহ বুঝবেন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 আল্লাহর রাস্তা একটা ঘোড়া দান করলেন দেখবেন সেই ঘোড়া বিক্রি হচ্ছে যেমন কুকুর বমি করে নিজের বমি খায় রকম যে সাদকা করে নিজের সাদকা কিনে নেয় রকম হয় না তা করতে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 তাদেরও আসল কিন্তু জাকাত ওষর খাওয়া হয় আল্লাহ তালা কুলু মিনসামারিহিচ মারা দাও তার হাসা দেওয়ার করো তোমরা খাও ঠিকই কিন্তু আল্লাহর হক আদায় করো ফসলের হক গরিবদের হক আদায় করো আর যদি না করো তাহলে তো বুঝতেই পারছো আর জাকাত হচ্ছে আসলে পবিত্রতা এই পবিত্রতার জন্য মানুষ আসলে পবিত্র হয় জাকাত দিয়ে জাকাতের মতোই কোরবানির চামড়া বিক্রয় করে তা খাওয়া বৈধ নয় তাই না কাদের হক মিসকিনদের হক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 কোরবানির হার বিক্রি করে করে খাওয়া বৈধ নয় কারণ সময় আছে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কোন একজন মানুষ জিনার বয়স মোটামুটি ষাট বছর তিনি ধরেন আমাদের বাড়ি এলো বলছে আমার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 मानव मुक्ति नबी प्रेरण करोलम सर्वदा इस प्रकृत अर्थे शांति कायम कर शांति समाज गठन निर्देशना शांलाम अवदान समाज शांति प्रतिष्ठाएस बुधवार रत साढ़े आठटाय पुन सम्प्रचार सकाले पीटी